দর্শক বৃন্দ আশা করি আপনারা নিয়মিত পৃষ্টিভি বাংলা দেখে আসছেন এবং পৃষ্টিভি বাংলায় একটি আকর্ষণীয় অংশ তা হল কিতাব এর ধারাবাহিক দশ আজকে আমরা কিতাব উত্তিদের তেইশতম দশ শুনব ইনসা আল্লাহ আজকের দশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হল সাফাত বা সুপারিশ সংক্রান্ত অধ্যায় আমরা আজকে এই অধ্যায়টি আমি সকলকে অনুরোধ জানাবো একটু মনোযোগ সহকারে শোনার জন্য প্রিয় বন্ধুরা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 তিনি একমাত্র এবাদত পেতে পারেন এবাদত পাওয়ার একমাত্র যোগ্য তিনি এজন্য আমরা যে স্বীকৃতির মাধ্যমে ইসলামে আসি সেটি হচ্ছে লা ইহা ইহ আল্লাহ তাহালা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই যত মাবুদ রয়েছে সবগুলি হল বাতিল সবগুলি মিথ্যা হাক মাহবুদ একজন তিনি হলেন আল্লাহ সুবহান হুয়াতার এর অর্থ হল এই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 ভ্রান্ত চিন্তার খপ্পরে পরে শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন রকমের অসিলা দিয়ে আল্লাহ সুবাহানুয়াত আলার আবাদতকে গাইরুল্লার জন্য সম্পাদন করতে চায় আমরা পর্যায়ক্রমে লেখক রাহেমাহুল্লাহ যেভাবে তিনি তুলে ধরেছেন সেভাবে আলোচনা করার চেষ্টা করেছি যে মখলুকের মাঝে আল্লাহ সুবাহান হাত আলার সমকক্ষ কেউ নেই কিছু দেওয়ার ক্ষেত্রেও নয় কিছু শোনার ক্ষেত্রেও নয় কোনো দিক থেকেই বিন্দু মাত্র কেউ অধিকার রাখে না এমন কি মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাই তিনি এই বিষয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমাদের যা নেওয়ার আছে পৃথিবীতে সেটা নিতে পারো কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে তোমাদেরকে আমার দেওয়ার মতো কিছুই নেই সব কিছুর মালিক সেখানে একমাত্র আল্লাহ সুবাহানা হওয়া চালা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 ফেরস্তাগম তারাও আল্লাহ রাবুল্লা আলামিনের কোন শরিক নন আল্লাহ রাবুলি আলমিনের ডান হাত নন আল্লাহ রাবুলি আলমিনের কোন কিছু মানুষকে দেওয়ার মতো তাদের অধিকার নেই প্রিয় বন্ধুরা এখানে আর সুযোগ রয়েছে যারা শেরকে লিপ্ত বিভিন্নভাবে একটি পদ দিয়ে তারা আসার চেষ্টা করে সেই পদটি হল ইা আসলে আমরা তো এগুলির কোনো আবাদত করি না বরং মানা আমরা তাদের কাছে ধর্ণা দিচ্ছি শুধু এই জন্যই তাদের আবাদত করার জন্য ধর্না দিচ্ছি না এই তাদের কাছে যাই যে তারা আমাদেরকে আল্লাহ সুভানা হতা আল্লাহর কাছে সুপারিশ করবেন তারা আমাদেরকে নিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে যেতে পারবেন এজন্যই আমরা তাদের কাছে ধর্ণা দিই যে এই পথ দিয়েই মর্শিকরা তারা প্রতিমার সেরকে হয়েছিল আবার এই পথ দিয়েই আজকে কিছু মুসলিম সমাজ তারাও শেরকে লিপ্ত হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কি সুপারিশ অমুক আর তমুক সকলে গিয়ে করতে পারবে না আল্লাহ রাব্বুল্লা আলমিনের কাছে সুপারিশ করার কিছু নীতি নিয়ম রয়েছে এজন্য আমাদের সুপারিশ সম্পর্কে সাফা আত সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা নিতে হবে সুপারিশের অসিলায় আমরা আজকে শেরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি আসুন আমরা একটু সুপারিশ সম্পর্কে সাফাহাত সম্পর্কে সঠিক ধারণা নেই যে সাফাহাতকে আসলে সকলেই করার অধিকার রাখে না রাখে না আমরা অধ্যায় সেই সাফা হাত সম্পর্কেই একটু গুরুত্ব সহকারে করা আন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব আশা করি সকল শ্রোতাবৃন্দ মনোযোগ সহকারে বিষয়টিকে শোনার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সব্বাই কৃষি তৌফিক দান করুন প্রথমে আমরা জেনে নেই সুপারিশ বা সাফাৎ এর অর্থ কি কাকে বলা হয় সাফাত সাফাতের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় কল্যাণ কামনা করা এটার নামে হলো সাফাত বা আরো সংজ্ঞায় বলা হয় আত্মাওয়ে বেজলি মনফাত আত্মগাই রে অন্য একজনের জন্য মাধ্যম হয়ে যাওয়া লেজাল বিমান ফায়াতিন কোন উপকার নিয়ে আসার জন্য আও অথবা কোনো অকল্যাণ দূর করার জন্য তাহলে একটা মাধ্যম হয়ে যাওয়া তাহলে বোঝা যাচ্ছে যে তিনটি অংশ একটা হল যার কাছে সুপারিশ করা হবে দ্বিতীয় হলো যিনি সুপারিশ করবেন তৃতীয় হলো যার জন্য সুপারিশ করা হবে যার কাছে করা হবে এক পক্ষ যার জন্য করা হবে আরেক পক্ষ মধ্যম পক্ষ হল যিনি সুপারিশ করবেন তাহলে এই মধ্যপক্ষ দুই পক্ষের সাথে একটা লিয়াজও তৈরি করবেন অর্থাৎ এই পক্ষের আবেদনগুলি এই পক্ষ এই পক্ষের কাছে পৌঁছাবেন এরই নাম হল সাফা সুপারিশ। আবেদনগুলি হতে পারে এ পক্ষের জন্য অর্থাৎ যার জন্য সুপারিশ করা হবে তাদের কিছু কল্যাণের জন্য যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম যারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না তাদের জন্য আল্লাহ রবুলি আলমের কাছে সুপারিশ করবেন যেন এদেরকে জাননাতে প্রবেশের সুযোগ দেওয়া হয় আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহ রাসুল সাল আলি হাসাল্লামের সুপারিশে তাদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন। অথবা অকল্যাণময় অবস্থা থেকে মুক্তির জন্য যেমন যারা তাউহিদপন্থীর মধ্যে বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে থাকবেন আল্লাহ রসুল সাল্লাহাম তাদের জন্য সুপারিশ করবেন যেন জাহান্নাম থেকে তাদেরকে বের করে জান্নাতে দেওয়া হয় প্রিয় বন্ধুরা সুপারিশ তাহলে এর আমরা বুঝলাম মানুষের বা কারো উপকারার্থে অথবা ক্ষতি দূর করার্থে দূর করার জন্য যে মধ্যবস্থা অবলম্বন করা হয় সেটাকেই বলা হয় সুপারিশ বা সাফা হাত পরিভাষায় আমরা এরপর এই সুপারিশ সাফাহাত সম্পর্কে আমাদের অবস্থান সম্পর্কে একটু জানব তবে তার পূর্বেই একটু ছোট্ট আমরা বিরতি গ্রহণ করছি বিরতির পরে আবার এই মূল্যবান আলোচনা আমরা শুনবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সাফাত সম্পর্কে আজকে মুসলিম সমাজ বা মানুষ সাফাতের ক্ষেত্রে তিন শ্রেণীতে বিভক্ত এক শ্রেণী যারা এই আখেরাতের সাফাতকে অস্বীকার করে যে আখেরাতে সাফাৎ বলতে কিছুই নেই তারা হল ইয়াহুদ নাসারা আর মুসলমানদের মধ্যে যারা খারেজি সম্প্রদায়ের এবং মরতাজেলা সম্প্রদায়ের এরা অর্থাৎ যারা মনে করে যে কবিরাগোনায় লিপ্ত হলে সে চিরস্থায়ী জাহান্নামি কখনো সে শাস্তি থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে না তাই তারা এই সুপারিশকে অস্বীকার করে থাকে অর্থাৎ ইয়াহুদ নাসারা এবং খারেজি সম্প্রদায়ের যারা বা মরতাজেলা আকিদা বিশ্বাসের যারা তারা এই সুপারিশকে অস্বীকার করে এ প্রসঙ্গে করান এবং হাদিসের বিষয়গুলিকে তারা অস্বীকার করে চলে এড়িয়ে চলে অথচ স্পষ্টভাবে করান এবং হাদিসে এ সুপারিশের বা সাফাহাতের বিষয়গুলি এসেছে আরেক শ্রেণী যারা সাফাহাতকে একেবারে ঢালাও হবে এটাকে মনে করে থাকে অর্থাৎ যাকে ইচ্ছা হয় সেই আমার জন্য সুপারিশ করতে পারবে বা যার জন্যই হয় তার জন্যই আমি সুপারিশ করতে পারবো এমন মনে করা অর্থাৎ পাইকারি হারে সুপারিশ কোন এখানে শর্ত বা কোন নিয়ম নীতি নেই আমি মন চাইলেই কারো জন্য সুপারিশ করব বা মন চাইলেই আমি সুপারিশ করার সুযোগ পাব এ ধরনের মনে করা মানে লালোভাবে বিনা হিসাবে সুপারিশের বিষয়টাকে গ্রহণ করা এগুলো দুই শ্রেণী এক শ্রেণী না করে দিয়েছে আরেক শ্রেণী একেবারে পাইকারি হারে সুপারিশের বিষয় তৃতীয় শ্রেণী আন্নাহোম ওয়াসাতুন বাইনাতারফাইন এই দুই শ্রেণীর মধ্যম স্থান অবলম্বন করেছে তৃতীয় শ্রেণী তা হল আল্লাহ রবুল আলামিন তার করুল করিমি যেভাবে সাফাহাতের বিষয়টি আলোচনা করেছেন এবং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম যেভাবে তার হাদিসে বিস্তারিত বর্ণনা দিয়েছেন সবগুলির আলোকেই আমরা সেই সুপারিশ বা সেই সাফার এই বিষয়টাকে সাব্যস্ত করে থাকি অবশ্যই সেটা কে হবে তবে সেটি শর্ত সাপেক্ষে করান ও হাদিসের আলোকে যেগুলি রয়েছে সেই অনুযায়ী হবে এ আকিদা বিশ্বাস হল আরেসুন্না ওয়াল জামা এটি হল সঠিক অতএব আমরা মনে করব বা বলবো যারা সুপারির সাফাহকে অস্বীকার করে তারাও সঠিক নয় আবার যারা সাফাতকে পাইকারি হারে জালাতে চায় তারাও সঠিক নয় বরং করান ও সই হাদিসের আলোকে সাফাহাতের যে বর্ণনা এসেছে যে নিয়ম যে শর্ত সাপেক্ষে এসেছে সেই অনুযায়ী আমরা এটাকে সাব্যস্ত করব প্রিয়া বন্ধুরা আসুন আমরা এখন একটু সাফাত এ সম্পর্কে আরেকটু বিষয় ধারণা নেই যে সাফাত কতগুলি বা কত প্রকার হতে পারে প্রাথমিক পর্যায়ে আমরা বলবো যে সাফাত দুই প্রকার সাফাত হল দুই প্রকার এক প্রকার হল আর সাফাত আল খাস বিন নবী সাল্লাহ আলি ওসাল্লাম সৈয়দুল মুরসালীন ইমামুল আলমিন ইমামুলাম্বিউল মুরসালীন মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম তার জন্য কতগুলি সুপারিশ হল খাস তিনি ছাড়া এই সুপারিশগুলি করার কারো অধিকার নেই সেগুলি হলো সাধারণত তিনটি আর রাসুল সাল্লাম তিনি সুপারিশ করতে পারবেন করবেন এবং আরো অন্যান্য অন্য নবী বা রাসুল বা ফেরস্তা বা সব নাক্যার মানুষেরাও করবেন সেগুলি হলো আর চারটি তাই সর্বমোট সাফাদ পরানো হাদিসের আলোকে এভাবে আমরা সাতভাগে বিভক্ত করতে পারি তো প্রথম যে তিনটি শুধু আল্লাহ রাসুল সাল্লাম ছাড়া কেউ করতে পারবেন না সেগুলির মধ্যে প্রথম হল আসাফা আলমা আল আহলিফ যেটি বিশাল হাদিসে এসেছে সাফা আলমা বলো এটাকে সবচেয়ে বড় সুপারিশ তাহলে কোনটা ওই দীর্ঘ বিষয়টি যেটি প্রমাণিত রয়েছে আমরা শুনেছি অনেকেই কেয়ামতের দিন মমিন শ্রেণী তারা কেয়ামতের মাঠে আবদ্ধ হয়ে থাকবেন দরকার একটু সুপারিশের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 আপনাকে আল্লাহ নবদ দিয়েছেন অনেক মর্যাদা দিয়েছেন আপনি যদি আমাদের জন্য সুপারিশ করেন তাহলে আমরা এই কঠিন অবস্থা থেকে মুক্তি পেয়ে জানাতে যেতে পারি আদম আলী হিসালাতাম তিনি তারা অপ্রকাশ করবেন বলবেন যে না আমার পক্ষে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সুপারিশ করা সম্ভব নয় আল্লাহ রবুল্লাহ আলমিনের কিছু নিষিদ্ধ বিষয় আমি লঙ্ঘন করেছি অতএব তোমরা যাও চলে যাও পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন তার কাছে যাও তাই নবীদের মধ্যে সর্বপ্রথম নবী হলেন আদম আলি সাল্লাতুসাল্লাম শেষ নবী হলেন মোহাম্মদ সাল্ল্লাহলাম আর রাসুলদের মধ্যে সর্বপ্রথম রাসুল হলেন নু আলি সাল্লাতু আসসালাম আর শেষ রাসুল হলেন মুহাম্মদ মোহাম্মদ তারা নু আলিহিসুসাল্লামের কাছে আসবেন আসে বলবেন হে নু আলিহিস্লাম আল্লাহ বলে আলমিন আপনাকে সর্বপ্রথম রাসুল হিসেবে প্রেরণ করেছেন আপনাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন অতএব আপনি যদি আমাদের জন্য মেহরবানি করে একটু সুপারিশ করেন তাহলে আমরা এই কঠিন অবস্থান থেকে বাঁচতে পারি জান্নাতে যেতে পারি নো হালে হিসালাতুয়া সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন বলবেন দেখো আমাকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কিছু ধমকিও দিয়েছেন আমার ছেলের বিষয়ে কেন্দ্র করে ইত্যাদি ইত্যাদি বলবেন নো হালে হিসালাতুয়া সালাম অপারগতা প্রকাশ করে বলবেন তোমরা যাও যিনি পৃথিবীর বুকে আবোলাম বিয়া বলে পরিচিত খালিরুল্লাহ তার কাছে তোমরা যাও নো হালে হিসালাতুয়সালাম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 আমি এই এই আমার ত্রুটি ঘটে গেছে তোমরা চলে যাও এমন একজন ব্যক্তির কাছে যার সাথে আল্লাহ করে দিয়েছিলেন। মোসা আলি তার কাছে গিয়ে বলবেন যে আপনাকে আল্লাহ রব্লি আলমিন এই এই মর্যাদা দিয়েছেন আপনি আমাদের জন্য মেহরবানি করে একটু সুপারিশ করুন মোসা আলি হিসালাতাম তিনিও তার অপারগতা প্রকাশ করে বলবেন যে আমার পক্ষে সম্ভব নয় তোমরা যাও এমন একজন রসুলের কাছে যাকে আল্লাহ রব্ল আলামিন। বিশেষ নীতিতে নিয়মে তাকে সৃষ্টি করেছেন এবং তাকে রুহুল্লাহ বল্লা হয় বা ইত্যাদি তার বৈশিষ্ট্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে রয়েছে নবী রসুল এইসা আলি হিসাল্লাতু আসাল্লাম তোমরা তার কাছে যাও তারা যাবেন এইসা আলি হিসালাতুয়সালামের কাছে গিয়ে বলবেন যে আপনি আমাদের জন্য যদি মেহরবানি করে একটু সুপারিশ করেন আল্লাহর কাছে আপনার অনেক অনেক মর্যাদা রয়েছে সুপারিশ করা এমন একজন ব্যক্তির কাছে তোমরা যাও যিনি আল্লাহ রবী আলমিন তার অতীত ও ভবিষ্যতের অপরাধ গুলি যাকে ক্ষমা করে দিয়েছেন এমন ব্যক্তির কাছে তোমরা চলে যাও যিনি হলেন সঈদুলিম যিনি সর্বশেষ রাসুল বললে ইসা আলী পরী তারা যাবেন সাল আলী হাসাল্লামের কাছে যাওয়ার পরে তারা আবেদন করবেন যে আপনার এই এই মর্যাদা রয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি আমাদের জন্য আল্লাহ রবল্লাহ আলমের কাছে সুপারিশ করুন আল্লাহ আকবর রাসুল সাল কাছে যখন যারা যাবেন রাসুল সাল্লাম ও তাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবেন না সুপারিশ করলাম সুপারিশ করার মালিক না মালিক হলেন আল্লাহ সুবাহ আল্লাহ রবাহ আলমিনের জন্যই সবকিছু সুপারিশ তিনি সব সুপারিশের একমাত্র মালিক তার হাতেই সব সুপারিশের কাঠি। কাউকে যদি অনুমতি দেন তাহলে তিনি সুপারিশ করতে পারবেন আর যদি অনুমতি না দেন কার সুপারিশ করা সম্ভব নয় তাদের আবেদনে সদয় তিনি আল্লাহ রসের নিচে তিনি শেষদায় পড়ে যাবেন শেষদায় পরে গিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কান্না কান্নাকাটি করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের যথাযোগ্য প্রশংসা তিনি বর্ণনা করবেন বর্ণনা করতে করতে আল্লাহ রবিয়া আলমিনের পক্ষ থেকে সুপারিশ কবুল করা হবে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহর কাছে অনুমতি পাবেন সুপারিশ করার তারপর রাসুল সাল আলি হোসাল্লাম ওই বিশাল দলের জন্য সুপারিশ করবেন আল্লাহ রকুল্লা আলমিন তার সুপারিশ কবুল করে তাদেরকে সেই ক্যামতের কঠিন অবস্থান থেকে সরিয়ে তাদেরকে জান্লা সাল্লিশ সবচেয়ে বড় সুপারিশ এটি আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম ছাড়া কেউ পারবেন না আদম আলি ও অপারগতা স্বীকার করবেন ইব্রাহিম নু আলি সালাতাম অপরাগত স্বীকার করবেন ইব্রাহিম আলি ইসলাতাম অপারগত স্বীকার করবেন মৌসা আলি ইসলাতুসাল্লাম অপরাগত স্বীকার করবেন রিসা আলি ইসালাতুসালাম অপরাগত স্বীকার করবেন সর্বশেষে এই করবেন মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের অনুমতি পাওয়ার পর প্রিয় বন্ধুরা এটি হল আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের জন্য খাস সুপারিশ দ্বিতীয় সুপারিশ হল শফা আলী আহলীল জান্নাত জান্নাতবাসীরা জান্নাতের দরজার কাছে গিয়ে অপেক্ষা করবে কিন্তু জান্ ঢোকার সুযোগ পাচ্ছে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাদের জন্য বিশেষভাবে আল্লাহ রবুলি আলমের কাছে সুপারিশ করবেন করলে আল্লাহ রাবুলি আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেবেন এবং সর্বপ্রথম তাদের মধ্যে মোহাম্মদ সালাহ আলি সাল্লাম তিনি জান্নাতে প্রবেশ করবেন তার সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। এটি হলো তার জন্য খাস সুপারিশ তৃতীয় হল আশা আফিহি ফিত আজাব রাসুল সাল আলী সাল্লাম করন এবং হাদিসের আলো কেমন হয়ে যে কেমতের দিন যারা অমুসলিম কাফের হিসাবে মৃত্যুবরণ করেছে মুশ্রিক হিসাবে মৃত্যুবরণ করেছে তাদের জন্য কোন সুপারিশ কেমন দিন নেই শুধু একজন ব্যক্তির জন্যই কাফেরদের মধ্য থেকে একজনের জন্যই সুপারিশ রয়েছে আর সেই সুপারিশটা সম্পূর্ণভাবে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য নয় সেটি হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের চাচা আবু তালেব তার জন্য আল্লাহ রবুলি আলমিনের কাছে বিশেষভাবে সুপারিশ করেছেন এটা ব্যতিক্রম অন্য কোনো কাফের জন্য নয় আর আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের এই বিশেষ সুপারিশে তাকে শুধু এতটুকু করা হবে যে তার আজাবটা হালকা করে দেওয়া হবে কি ধরনের আজাব বোখারি মুসলিমের আদিশে এসেছে তার দুটি পায়ে দুটি জুতা পরে দেওয়া হবে জাহান্নের আগুনের যেই পায়ের জুতার আগুনের তেজে তাপে মাথার উপরের মগজ পর্যন্ত টক করতে থাকবে আল্লাহ এ হলো কম আজাব প্রিয় বন্ধুরা এই তিন প্রকার সুপারিশ এগুলি হল রাসুল সালাম্য জনীগণ বা ফেরিস্তা বা সদকার মমিনেরা সুপারিশ করতে পারবেন যেগুলি সেগুলি হচ্ছে যেমন আচুন লেখা যে এমন কিছু তাওদবাদী যারা হয়তো বিভিন্ন অপরাধও রয়েছে তাদের কিন্তু অপরাধ ছাড়া সেই তাওহেদবাদীরা তারা তাদের জন্য জাহান নাম অপরিহার্য হয়ে যাবে অর্থাৎ সে অপরাধের জন্য তাদেরকে জাহান নামে দেওয়া হবে এই যখন সবকিছু ওকে কিন্তু বিশেষ সুপারিশের কারণে তাদেরকে জাহান নাম থেকে বাঁচা হবে জান্নাতে স্থান দেওয়া হবে এ হলো এক সুপারিশ দ্বিতীয় হলো যারা নিজেদের অপরাধের কারণে তাওহেদবাদীরা জাহান নামে প্রবেশ করেছে क्योंकि जहान नाम से शि भारे इमान सुपारिश जहान नाम तमाम श्रेणी जैसे मतलब समान पर्या दा तुपारिशम भलोट पाल्ला के बाड़ी और तक दे चतुर्थ हलो जानना स्तर वृद्धि अर्थात जाननाते जो क्यों सेकेंड क्लस जान्न पे थके সুপারিশের মাধ্যমে তাকে ফার্স্ট ক্লাস জান্ন দেওয়া হবে এই সুপারিশ এগুলি সব সহি সুপারিশ সাফাহাতের পরিচয় জানলাম এবং সাফাহাতের সম্পর্কে মানুষের বিভিন্ন অবস্থান জানলাম এবং সাফাহাতের প্রকারভেদ গুলি সম্পর্কে জানলাম এরপরেই আজকের এই দর্শ আমরা শেষ করতে যাচ্ছি পরবর্তী দর্শে ইনশা আল্লাহ লেখক রাহমহল্লা করয়াত এবং হাদেশ যেগুলি নিয়ে এসেছেন সেগুলি নিয়ে আমরা সুপারিশের বিষয়টিকে ভালো করে আলোচনা করব এবং কি কি শর্তের আলোকে সুপারিশ হতে পারে সেগুলি আলোচনা করব আশা করি পরবর্তী দর্শেও আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন আমিন আহমিন